শ্রোতা আগেকার মতো আবার সেটা হচ্ছে কিভাবে আমরা আজানের উত্তর দিতে পারি এবং আজানের পরের দোয়াটা ব্যা আমরা দেখতে পাই সাদ করেন যে তোমরা যখন আজান শুনতে পাও মসজ যেভাবে বলে সেইভাবে তোমরা উত্তর দিবে। আমরা বুখারের মধ্যে দেখতে পাই করতে হবে। যেটা অন্য হাদিসের মধ্যে এসেছে সেটা হচ্ছে হাইয়া আলসালাহ যেটাকে হাইয়া আলাহ বলা হয় মধ্যে একজন শ্রোতা তিনি ওই হাইয়া আলাতাই না বলে বরং হাইয়া আলসাল উত্তর বলবে এবং হাই যে আপনি একজন মানুষকে ডাক হাই আল্লাহাল তোমরা সালাতের দিকে আসো হাই আল্লাহলা তোমরা সফলতার দিকে আসো তাহলে তিনি ডাকতেছেন আপনি আপনাকে কি কি ডাকবেন আপনি কি নিজে যদি বলেন হাই আল্লাহাল আপনি কাকে ডাকছেন সুতরাং সেইখানে বরং বুদ্ধির কাজ হচ্ছে যে আল্লাহর কাছে আর সেটা অবশ্যই যে খারাপ থেকে বাঁচা এবং ন্যাকের কাজে শক্তি সেটা হে আল্লাহ কি আপনি ছাড়া আর কেউ এটার তৌফিক দিতে পারেন না সুতরাং এটার এটাই বলা উচিত যেটা হাদিস দ্বারা প্রমাণিত আর যখন মোয়াজে কেউ আসাল কারণ সে তার মনকে বুঝিবে আসলি নামাজটা আমরা আজানের উত্তর হায় আলতাইন বাদ দিয়ে বাকিটা মোহাজানের মত হয়ে দিব কি। এখন সর্বশেষ কথা হচ্ছে যে আমরা আজানের পর দোয়াটা একটু শিখে নাই যে রসুল আফরম সাল্লা উপর দূরদের পরে। মানে আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ হবে রসুল আকরমের উপর দূরদ পাঠানো তারপরে যে দোয়াটা পড়বে সেটা হচ্ছে আল্লাহ আহ্বানের এই যে সামনে যে সালাদ আপনার হ্যাঁ হতে যাচ্ছে সেটার মালিক ও আপনি রব আপনি আপনি মোহাম্মদ ইসলামকে ও জায়গা দান করুন এবং সম্মান দান করুন এবং তাকে মকামে মাহমুদ কারণ এই হাদিসটা আমরা দেখতে পাই এইভাবে মুসলিমের মধ্যে বিশেষ করে না এই হাদিসটা আমরা দেখতে পাই বোখারের মধ্যে আহ হাদিস নম্বর ছয়শ এবং সেইখানের মধ্যে আরেকটি কথা এসেছে যে ব্যক্তি এতটুকু বলবে তার জন্য সুপারে সুকারে তার দায়িত্বে চলে যাবে সুতরাং ব্যাপারটা খুবই চমৎকার কিন্তু এই দোয়ার শেষে আরেকটু বাড়তি বাইহাগের মধ্যে এসেছে সেটা হচ্ছে সুন্দরবাহিক শব্দটা হচ্ছে কিন্তু আমরা বলবো যে সেটা নিয়ে যখন দ্বন্দ্ব আছে আমরা যেটা পিওর ভাবে প্রমাণিত সেটার উপর আমরা যথেষ্ট করবো এটাই হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে সঠিক এমন তৌফিক দান করুন وصل الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين